মানবতা সমাধান سلام عليكم ورحمة الله بركاته الحم الله الحمد الله وحده والصلة وصل مع من لا نب بعض أعذب الله من الشط الرجيم بسم الله الرحمن الررحم وإذا قلت مووس لاصب على تعاام و واحدد فنا يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مِصْرًا فإن لكم ما سألتم وزربت عليهم الذلة والمسكنة وباءوا بغزب من الله ذلك بأنهم كانوا yakfuruna bi ayatil lahi wayaqtuluna an nabiyye bina ghayril haqqi zalika bima asaw wa kanu ya'tadun shommanito darshak srota allah subhanahu wa ta'ala darbare amra shukriya gyapon korchi alhamdulillah darud ebong salam pes korchi bissho nabiy muhammadur rasulullah sallallahu alaihi wasallam er proti amader এই আলোচনায় আমরা সুরা বাখার ষাটতম আয়াত আপনাদের সামনে পেশ করেছি ইতিপূর্বে আমরা বন ইসরা উপরে তথা উপরে আল্লাহ সমস্ত অনুগ্রহ করেছিলেন নিয়ামত দান করেছিলেন এই নিয়ামত গুলো নিয়ে আমরা কিছু বিশ্লেষণমূলক আলোচনা পেশ করেছি আজও আমরা তারই ধারাবাহিকতায় পূর্বের সঙ্গে একটি মিল রেখে আজকের এই আলোচনাটি আপনাদের সামনে পেশ করব আল্লা সুবাহ বন ইসরায়েলদের উপর অসংখ্য নিয়ামত দান করেছিলেন তার মধ্যে আমরা দেখেছি যে তাদের খাদ্যের যে চরম সংকট তৈরি হয়েছিল মরুভূমিতে এবং পাহাড়ের পাদদেশে যেখানে তাদের কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না আল্লা সবাহ তাদেরকে স্পেশাল বলা যেতে পারে যে এটি আল্লাপাক তাদের জন্য খাস করেছিলেন অন্য কোন জাতিকে অন্য কোন সম্প্রদায়কে পৃথিবীতে যারা এসেছেন তাদেরকে এই মান্না এবং সালোয়া দিয়ে খাদ্যের ব্যবস্থা করা হয়নি যে যে ছিল, তারা তাদের নিজেদের স্বভূমিতে চাষাবাদ করে অথবা উৎপন্ন খাদ্যই তারা গ্রহণ করতেন কিন্তু এদের জন্য অভাবের মুহূর্ত ছিল তারা তাদের নিজেদের বাড়ি ঘর থেকে বিতাড়িত ছিলেন এবং এখানে এসে তারা মুসা আলাই তুর পাহাড় থেকে ফিরে আসা অথবা অপেক্ষমান ছিলেন এই সময় কালটা তাদের কোন উপযুক্ত অথবা কোনো বন্দোবস্ত ছিল না তাই তাদেরকে সুবাহান্না পাঠিয়েছিলেন এবং সালওয়ার ব্যবস্থা করেছিলেন আমরা গত পর্বে দেখেছি যে আল্লা সুবাহান হওয়া তালা যাকে ইচ্ছা যত খুশি জীবিকা দেওয়ার ক্ষমতা রাখেন আর এই দৃষ্টিতে আমরা দেখেছিলাম যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি ওয়া কেও অনেক খাদ্যে তিনি বরকত দান করেছিলেন রুটিতে বরকত হয়েছিল দুধের ভিতরে বরকত হয়েছিল এবং এ দ্বারা শাহাবাদকে তিনি পরিতৃপ্ত সাহাবাই এমনকি কারামগঞ্জের অভাবে যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে একটা অবস্থায় হলেন তখন আল্লাহাক একটা বিশাল আকারের মাছের খাবারের ব্যবস্থা করে মৎস্য খাবারের ব্যবস্থা করে তাদের জীবিকা ব্যবস্থা করেছিলেন হজরত ইব্রাহিম আলহি সালাতামের আদরের সন্তান ইসমাহিল আলহি সালাতাম এবং তার মা হাজারের জন্য আল্লাহ পাক জমজমের পানির ভিতর দিয়ে জীবিকার ব্যবস্থা করেছিলেন যে জমজম তার গুণাবলী আমাদের সকলের কাছে আম্বিয়া আলাই হুদ সোল্লা উপরে আল্লাহ সুবাহ রাহমত এবং আল্লাহর কুদ্তের প্রকাশ তো সম্মানিত দর্শক শ্রোতাব আমরা বন এই আলোচনায় দেখেছি যে মান্না ছত্রাক সৈবাল এবং বর্তমানে আমরা যেটাকে মাশরুম বলছি এই মাশরুম চাষ এবং বর্তমান বাজারে এর চাহিদা এর ভেষজ মূল্য এর দ্বারা তৈরি হার্বাল মেডিসিন এবং সেই সাথে এই ভেষজ দ্বারা বিশেষ করে তৈরি বিভিন্ন খাদ্য আজকের যুগে একটি চমৎকার স্বাস্থ্যসম্মত প্রোটিন সম্মত নিউট্রেশন সম্মত একটি চমৎকার খাদ্য হিসাবে মানুষের কাছে স্বীকৃতি লাভ করেছে ওই দিনের শৈবাল বলি বা ওই দিনের ছত্রাক বলি এই ছত্রাকগুলো যেগুলো সেত সেতে হালকা ছায়ার ভিতরে জন্মগ্রহণ করে আমরা দেখছি মাশরুম ছায়ার ভিতরে খড়ের ভিতরে ঢাকনার নিচে এটি খুব দ্রুত বৃদ্ধি পায় রৌদ্রের প্রখরতায় এটা মিলিয়ে যায় অথবা এটা তার সতেজতা হারিয়ে ফেলে ঠিক মান্নাটি উছিল তাই আল্লা সবাহ মান্নাকে সামান্য সুইটস বা মিষ্টি জাতীয় অংশ মিশ্রিত করে মধু জাতীয় অংশ মিশ্রিত করে তার মধ্যে খাদ্য আশ যেটা কার্বোহাইড্রেটকে মিশ্রিত করে তার মধ্যে সেই নিউট্রিশনকে মিশ্রিত করে আয়রন প্রোটিনকে মিশ্রিত করে যে রূপ দিয়েছিলেন সেটা সেই সময়ে তাদের জন্য হয়ে গেছিল একটি উত্তম স্বাস্থ্যকর এবং এগুলো নিয়ে তোমরা সংরক্ষণ করে রাখবে না তোমরা যতদিন এখানে আসো বাতাসে ভেসে আল্লাহ সব হানহ আল্লা প্রেরণ করবেন কিন্তু দেখা গেলো তাদের ভিতরে বাড়াবাড়ি চলে আসলো তারা এগুলো নিয়ে নতুন নতুন ষড়যন্ত্র ফন্দিফিকির করা শুরু করলো এমনকি এক পর্যায়ে একটি দল এসে মোসা আলাইসালামের কাছে এমন একটা দিয়ে আলা হে একই ধরনের খাবার প্রতিদিন খেতে খেতে আমরা এখন অধৈর্য হয়ে পড়েছি আমরা আর এই একই ধরনের খাবারের উপরে ধৈর্য রাখতে পারছি না মোসা আলাহিসাল্লাম বললেন তাহলে কি করা আমরা খাদ্য পাল্টাতে চাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন এই একই খাবার খেতে খেতে এখন এই খাবারের প্রতি আমাদের একটা অনীহা চলে এসেছে সুতরাং আমাদেরকে আপনি ডালের ব্যবস্থা করুন পেঁয়াজের ব্যবস্থা করুন রসুনের ব্যবস্থা করুন শাক ব্যবস্থা করুন আমরা এই ধরনের এই সবুজ উৎপন্ন শস্য শাক এগুলো থেকে আমরা আমাদের খাদ্য পেতে চেয়েছেন। বর্তমানে আমাদের মূল খাদ্য প্রাণ হিসাবে কাজ করে আমাদের দেহ গঠনের জন্য বড় ধরনের ভূমিকা রাখে এবং অন্য যে খাদ্যগুলো মোসা এই সম্প্রদায় চেয়েছিল সেগুলো প্রত্যেকটারই একটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং তার একটা বিশেষ কার্যকারিতা রয়েছে দেহের উপরে তার একটা বিশেষ চাহিদা রয়েছে কিন্তু এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন যে দেখো তোমরা যে জিনিস চাচ্ছ তোমরা যে ভালো জিনিসের বিনিময়ে আমার কাছে এই গম পেঁয়াজ রসুন অথবা সবজি শশা এই জাতীয় খাদ্য বস্তু তোমরা যার আবেদন করেছ এগুলোর চাইতে কিন্তু তোমাদের কাছে যা প্রেরণ করা হচ্ছে সেগুলোর খাদ্য মান অনেক বেশি ভালো অনেক বেশি উন্নত অবশ্য বাস্তবে গবেষণা দেখা গেছে যে আমরা যদি শুধু একটিমাত্র মানকে নিয়ে এই পেঁয়াজ রসুন গম শশার সঙ্গে তুলনা করি তাহলে দেখব যে এই সবগুলো খাদ্য অবশ্য এগুলো তার নিজস্ব খাদ্য মান রয়েছে গার্লিক রসুন এটার জন্য রয়েছে চমৎকার এর ভেষজ গুণ এলিয়াম সেপা পেঁয়াজ তারও রয়েছে একটি চমৎকার খাদ্যমান বা গুণ এই গম এটি তো আমাদের শশা এটারও রয়েছে একটা বিশেষ খাদ্যমান এবং সেই সঙ্গে ডাল ডাল খেতে বলা হয় যে এটা হচ্ছে প্রোটিনের পরিপূরক দরিদ্রদের বা যারা দৈনিক গোস্ত খেতে পারে না বা সপ্তাহে গোষ্ঠ খেতে পারে না যারা মাছ গোষ্ঠ সংগ্রহ করতে ব্যর্থ হয় তাদের প্রোটিনের অভাব পূরণকারী হচ্ছে ডাল এই সবগুলোর খাদ্যমান আছে আলহামদুলিল্লাহ এবং এগুলোর কিছু ভেষজ প্রায় আঠারো জায়গায় আর উদ্ভিদ বিষয়ক বা উদ্ভিদ আলোচনা এসেছে প্রায় বিশটি জায়গায় যে আল্লাহ এগুলোকেও এই তার মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আলোচনায় সন্নিবেশিত করেছেন সময় হয়েছে আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে আসবেন সাল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন এমন ঘটনা तो गोड़। गोड़। तो उच्छेद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 सकल क्षेत्र करकाश करते কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলেন দেখুন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বিং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 সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সঙ্গে যারা আছেন আলোচনায় সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম ইসরায়েলদের উপরে তথা ইহুদি সম্প্রদায়ের উপরে আল্লাহ খাদ্য বস্তু দ্বারা সমৃদ্ধ আল্লাহ উদ্ধার করেছেন বিপদ থেকে তাদেরকে নদী পার করে নিয়ে এসেছেন সাগর পার করে নিয়ে এসেছেন তাদেরকে আল্লাহ পাক গোবৎস উপাসনায় পূজায় লিপ্ত হওয়ার কারণে যে পাপে জড়িয়ে পড়েছিলেন সেখান থেকেও আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন প্রচন্ড খরতাপে তাপে যখন সবকিছু মনে হচ্ছিল প্রচন্ড হাহুতাস পড়ে গিয়েছিল মূসা আল্লাহ ইসলামের কাছে যখন তারা ছুটে এসেছিলেন তারা এসে আরোজ করেছিলেন হে মূসা পেগম্বর আপনি রবের কাছে দোয়া করুন তিনি যেন আমাদের পানির ব্যবস্থা করে দেন এই যে পানির ব্যবস্থার বিষয়টি আল্লাহ সবাহান পাথরকে ফাটিয়ে পাথরের ভিতর থেকে পানি বের করেছেন এটা বিজ্ঞান সম্মত। এটাকে আর অলৌকিক কাল্পনিক অথবা আজগুবি বলে তাড়িয়ে দেওয়ার উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই কারণ এটা আমরা চোখের সামনে দেখছি যতগুলো ধারা নদীর উৎস এই সবগুলো পাহাড় থেকে এবং পাহাড়ের পাথরের ভিতর থেকে পাথরের মধ্য থেকে অথবা পাথরের কিনারা থেকে সৃষ্ট ঝর্না সেখান থেকেই এই পানির প্রবাহ আমরা দেখি যে আল্লাহ সব তালা সরাসরি এখানে পাথরের কথাই বলেছেন মৌসা আলাই সালামের এটি একটি মৌজেজাহ এই পাথরে পানি কোথায় ছিল অথবা এই পাথরের ভিতরে পানির ঝর্ণা কোথায় লুকিয়েছিল এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে কোনো যুক্তি দিয়ে অথবা কোনো কল্পনা দিয়ে বলার প্রয়োজন নেই আনের বর্ণনা প্রথমত সহজ সরল ভাবে আমরা বিশ্বাস করে নেব এবং আমরা মেনে নিব অর্থাৎ বিশ্বাস করলাম মেনে নিলাম এরপর হ্যাঁ আপনি এই বিষয়টিকে নিয়ে তা ফ্কুর করতে পারেন যেটা আল্লাহাক অনুমতি দিয়েছেন আয়াতি খাওমি এতা ফাকর এখানে একটা নিদর্শন আছে এখানে একটা সাইন আছে যে সাইনটিকে নিয়ে যে নিদর্শনটিকে নিয়ে আপনি ভাবতে পারেন এমনটা কিভাবে হলো কেন হলো বা এর ভিতরে কি হাকমত থাকতে পারে শক্তি সুবাহ মহিমা এই বিষয়গুলোকে নিয়ে এই ধরনের ঘটনায় চিন্তা ভাবনা করা যেতে পারে আল্লাহ বলছেন আমরা পবিত্র কোরআনের আয়াতটি শুনি আল্লা সুবাহ বলছেন যখন তার জন্য পানি প্রার্থনা করলেন অর্থাৎ আল্লাহর কাছে তাদের জন্য বারোটি পথ বেরিয়ে গেল আর তাদের প্রত্যেকেই তাদের পানের জায়গাটি চিনে নিলেন আল্লাহ নির্দেশ দিলেন কুলু আশ্রাবু মিরেজা মুফসিদিন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টিকারী রূপে বিচরণ করত। তারা দুনিয়াতে এমন ভাবে চলতো তাদের কার্যক্রম ছিল সীমা লঙ্ঘনকারীর তো মুসা আলাহিসাল্লামের এই পানি প্রাপ্তির ঘটনাটি খুব সহজ সাধারণ শব্দাবলি দিয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শুনিয়ে দিয়েছেন আমরা সব শ্রেণীর শ্রোতা জ্ঞানী উচ্চশিক্ষিত বিজ্ঞানী অথবা ভূ প্রকৃতি নিয়ে যারা গবেষণা চিন্তা ভাবনা করেন অথবা যারা সাধারণ মাঠে ঘাটে কাজ করেন শিল্প কারখানায় কাজ করেন সব শ্রেণীর মানুষের জন্য এটি খুব সহজ সরল সাধারণ বর্ণনা আল্লাহ বললেন ফাকুলনা হাজার তুমি তোমার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো পাথরটি ফেটে গেল আমরা এখানে যদি বাস্তব বিষয়টিকে দেখি তাহলে এর অর্থ খুব সহজ হতে পারে আমরা হয়তো বাংলাদেশে এরকম বিরাট বড় কোনো পাথর আমাদের চোখে পড়ে না কিন্তু বিশাল ভারতের এমন এমন অঞ্চল আছে যেখানে আমার নিজের চোখে দেখা যে একটা বিরাট অঞ্চল নিয়ে একটা বিশাল পাথর মাটির মধ্যে যেন কে একেবারে সুন্দর করে বিষিয়ে রেখেছে বিরাট এলাকা। এটা দেখে আল্লাহ সঙ্গে সঙ্গে হৃদয়ের ভিতরে ভেসে উঠেছে সুবাহান এত বড় পাথর মধ্যপ্রাচ্য আরব দেশে মাক্কা মাজমায় বিশাল বড় বড় পাথরের পাহাড় আমরা যদি এই উপমহাদেশের কথা বলি যেখানে এই বিশাল আকারের পাথরটিকে আমি দেখেছি এর পাশেই পানি অর্থাৎ পাহাড়টি যেটা কর্ণাটক পাহাড় এবং পাথর যে মনে হচ্ছে একটি বড় আকারের কচ্ছপ পানিতে পিঠ ভাসিয়ে শুয়ে আছে চার চতুর্শ্ব দিয়ে পানি পাথর কিন্তু এই পানি আসছে থেকে সেখান থেকে ঝর্ণা ধারা বইছে এমন একটি বড় পাথরে যদি কোনো কিছু দিয়ে আঘাত করা হয় এবং সেই পাথরটা যদি ফেটে হয়ে যায়, দশটা ১২টা ভাগে ভাগ হয়ে যায় এবং এই পাথরের নিচে বা পাথরের আশেপাশে যে ঝর্ণাগুলো প্রবাহিত এই ঝর্ণাগুলো যদি বারোটা ভাগে বিভক্ত হয়ে যায় তাহলেই তো এখানে সেই বারোটা ঝর্ণা পাওয়া যায় এটাকে নিয়ে আমাদের আর কোন কাল্পনিক চিন্তা করার প্রয়োজন পড়ে না সর্বোপরি তার হাত যখন তিনি তার হাত যেভাবে প্রবেশ করাতেন পকেটে প্রবেশ করাতেন এবং বের করতেন সেটা উজ্জ্বল আলোতে পরিণত হতো লাইটে পরিণত হতো দূর পর্যন্ত তার আলো ছড়িয়ে যেত এটা ছিল মূসা আলাহি সাল্লামের নবতির একটা মজেজা আরেকটা ছিল আল্লাহ বিষয়গুলোকে আমরা কোনো বস্তুর সঙ্গে অথবা কোনো উদাহরণের সঙ্গে অথবা কোনো কল্পনার সঙ্গে মিলিয়ে বলতে পারি না কিন্তু তারপরে এটা অসম্ভব ব্যাপার নয় এটা বাস্তব ব্যাপার হতে পারে এবং বাস্তব ভাবে এটাকে গ্রহণ করা যায় যে পাথর থেকে পানি বের হয় এবং পাথর ভেঙ্গে পাথর টুকরো করলে সেখান থেকে পানির প্রাকে বলা হয় বিশাল বড় পাথরের পাহাড় সেখান থেকেই পানির ঝর্ণা প্রবাহিত এটা আল্লাহ সুবাহার একটি ক্ষুদ্র এটাকে আমরা নির্দিধায় মেনে নিতে পারি এবং গ্রহণ করে বলতে পারি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুবাহ একটি খাস রহমতের মাধ্যমে তার বান্দাদের দান করেছিলেন কিন্তু এখানে যে বিষয়টিকে আল্লাপাক বলছেন বল্লা এই যে পানি পেয়েছ খাবার পেয়েছো অথবা মুসা আলাই মাধ্যমে তোমরা অপেক্ষা বিচরণ করো না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকের পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূলে যে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে সেটি মূলত ওই সেই ইসরায়েল সম্প্রদায় অথচ শান্তিপ্রিয় মুসলিম সম্প্রদায়কে বিভিন্নভাবে বিভ্রান্ত করে বিভিন্নভাবে ষড়যন্ত্রে ফেলে অথবা বলা যেতে পারে লোভ লালসা দেখিয়ে মুসলিমকে বিভ্রান্ত করে হয়তোবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে আজকে এই অশান্তির দায় চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে এটা খুব দুঃখজনক পৃথিবীতে মুসলিম জাতির ঘটেছে আগমন সৃষ্টি হয়েছে যাদেরকে আল্লাপ নির্বাচিত তারা পৃথিবীতে আমর বিল মা মানুষকে ভালো কাজের পথে আহ্বানকারী মন্দ কাজ থেকে বাধা দানকারী আর তারা হলো আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী তো আমরা সম্মানিত উপস্থিত সুতিবৃন্দ বলছিলাম যে কি খাদ্যের ব্যবস্থা করেন এটি এক এক করে তাদের প্রার্থিত খাদ্যগুলোর কথা বর্ণনা করেছেন আমরা একটু দেখছি এক মিমা তুমি আরো শাক সবজি বা কিস্তা ইহা এবং শশা জাতীয় খাদ্য ইহা আদাস ইহা ও বাসাল ইহা এবং রসুন গম অথবা ওই যে সেই আল্লাহ আল্লা সুবাহার কাছে তারা প্রার্থনা করলেন যে আমাদের জন্য গমের ব্যবস্থা করে দাও আমাদের জন্য ডালের ব্যবস্থা করে দাও আমাদের জন্য রসুনের ব্যবস্থা করে দাও এই খাদ্যগুলোকে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যে খাদ্য দেওয়া হয়েছিল তার তুলনায় মানে নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছেন কম মানের বলেছেন বাস্তবতা হচ্ছে এই আল্লাহ সুবাহ পৃথিবীতে এই কথাটুকুর মধ্য দিয়ে আমাদের কাছে যেটা সুস্পষ্ট হয়েছে সকল খাদ্যের মানঠ মান নয় অনেক ছোট ছোট খাদ্য আছে যে খাদ্যগুলোকে আমরা দেখতে অনেক সময় অবহেলা করি কিন্তু সেগুলোর খাদ্য মান আল্লা সবাইনতলা অনেক বাড়িয়ে দিয়েছেন একটা ছোট উদাহরণ দিয়ে পারে এই যে কচু শাক অথবা পাট শাক এটি এই কচু শাক ঘাটের পাশে হয়ে থাকে এবং গ্রামগঞ্জে এর তেমন একটা কদর নেই কিন্তু এর খাদ্যমান এর ভিটামিন এর যে শক্তি চোখের জন্য এর যে কার্যকারিতা এটা কিন্তু দেখে গবেষকগণ অবাক হয়ে যান আবার অনেকেই মনে করেন যে ভালো ভালো ফল আপেল কমলা এই ধরনের খাদ্য অথবা আঙ্গুর এগুলোই হচ্ছে মনে হয় খুব দামি খাবার মানুষ মনে করতে পারে আল্লা সুবাহ ইসরায়েলদের এই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন দেখো যে আমি সাধারণ মানের খাদ্যের ভিতরেও সাধারণ খাদ্যের ভিতরেও আমি উন্নত মান দিয়ে রেখেছি সেটা যদি মানুষ অনুসন্ধান করে বের করতে পারে এই আয়াতটি আমাদের খাদ্যের মান নির্ণয়নের ক্ষেত্রে খাদ্যের গুণগত মান পুষ্টি এর নিউট্রেশন এর আয়রন প্রোটিন ভিটামিন অথবা এর অবস্থান অথবা এর পানির পরিমাণ আয়রনের পরিমাণ এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানের নিদর্শন বহনকারী এবং বৈজ্ঞানিক সেই নিদর্শনগুলো আমাদেরকে এই কোরআনের সেই কথাগুলোকে আমাদের গবেষণার দয়ঙ্গম করার জন্য আমরা বেশ কয়েকটি পর্ব আলোচনা করেছি আমরা এই পর্ব গুলোকে এখানে শেষ করে আমরা নতুন বিষয়ের দিকে ধাবিত হব ইনশাআল্লাহ আশা করি আপনারা থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও सुरक्षित पवित्र जक दान अर्थ पाठाते আউন্্ট অ্যাকাউন্ট নম্বর 01132301 আইবিএন জিবি বন্ডো এল ও ওয়াই ডি 30963401024192 শর্ট কোড 300083 সোয়েব বিআইসি কোড আইবিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv পিস্টভি মানবতার সমাধান পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাসেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের কুফন শুধু বিষ্টিভি বাংলায় চোখ ও জীবের কুফল आज रत एगारोटे पुनः सम्प्रचार सकाल दस टाय बांगल्टी बांगल्